আসসালামু আলাইকুম আরহামের সামনে উপস্থিত হয়েছে আকিয়ে আরেকটি পর্ব নিয়ে যা থাকছে সেটা হচ্ছে ইসলাম বিনষ্টকারী দ্বিতীয় বিষয় এটা হচ্ছে সন্দেহের সাথে সম্পর্ক যেই সন্দেহ ইসলামকে বিনষ্ট করে হ্যাঁ এটার কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করছি এক নম্বর আল্লাহ নিয়ে সন্দেহ করা হ্যাঁ মৃত্যুর পরে পুনরুত্থান নিয়ে সন্দেহ করা এরকম ভাবে এরকম ভাবে আল্লাহ রসুলের বিশুদ্ধ হওয়ার ব্যাপারে তিনি সেই ব্যাপারে সত্যবাদী হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় নম্বর হচ্ছে যে কাফের এবং মুশিক যারা নিশ্চিত ইহুদি খ্রিস্টান এবং যারা মূর্তি তাদের কুহুরীর ব্যাপারে সন্দেহ করা এই জাতীয় যাদের একবারে নিশ্চিত যে ব্যাপারগুলো সেই ব্যাপারে সন্দেহ করলেই হ্যাঁ ইমান বিনষ্ট হয়ে যায় সুতরাং হ্যাঁ করে আকিদের ক্ষেত্রে একইন বাধ্যতামূলক এইখানে সন্দেহের কোনো সুযোগ নেই সন্দেহ থাকলেই ধরা পড়ে যেতে হবে এই কারণে সঠিকটা জেনে সেটার কঠিন বিশ্বাস স্থাপন করা সেটার নামে হচ্ছে গ্যামি ইমান এবং সেটাই হচ্ছে একই সেটার ভিত্তিতেই নাজাত মিলবে আল্লাহ সান আমাদেরকে হ্যাঁ সঠিকটা সেই মতে বিশ্বাস করার অভিজ্ঞতা করুন وصلى الله على نبينا محمد وعلى آل وصحبه أجمعين